টিভি বাংলা বাংলা মানবতা সমাধান আসসালামুক রকম আলহামদুলিলামসালাম রসুল করিমআন মাম তবহসান্দিন আবাদ ফউজ ওমসলনা তনসিহম ও জারকন আসিব আজকে তফসীর কোরবো আসে সামনে থেকে মহান আল্লাহ এখানে লুত আলি সালামের সম্প্রদায় যে নোংরা সম্প্রদায় ছিল অশ্লীল কাজে লিপ্ত থাকতো। তাদের ঘটনাবলী এবং তাদের ধ্বংসের কথা বর্ণনা করেছেন মহান আল্লাহ এর করেছেন ওয়ালাম্মা আতুলনা লুতাল আসিব যখন আমার রসুলগন আসলেন লুত আলি সাল্লামের কাছে এবার আহিম আলী সালামের বাড়ি থেকে লুত আলি ইসলামের বাড়িতে সাদ্দম গ্রামে পৌঁছিলেন সি আবাহিম তখন লুত আলি সালাম ঘাবড়ে গেল তাকে এত কষ্টকর মনে হইল যে হাই কি করে আমি এই মেহমানদের মানিজ্জত রক্ষা করব। কারণ তিনি ভাবতে পারেননি যে এরা আল্লাহ পাকের ফেরস্তা সুন্দর সুন্দর রূপচেহারা নিয়ে তারা এসেছিলেন এবং তাদের মুখমণ্ডলে দাঁড়িয়েছিল না অতি সুন্দর হয়েছিলেন তারা তো নোংরা জাতি মনে করেছিল যে এই তো আমাদের সুযোগ হয়েছে এইরকমই তো আমরা চাই ওরাও ভাবতে পারে যে এসব আল্লাহর ফেরেস্তা আমাদেরকে ধ্বংস করার জন্য এসেছে ওজাকা বেহিম জার আ এবং তিনি নিজে অসমর্থ মনে করতে লাগলেন যে আমার তার কোনো উপায় নেই নিরুপায় তিনি হয়ে গেলেন ওয়াকাল হাজে অমন আসিব আর বললেন যে হায় এটা তো বড়ই বিপদের দিন আল্লাহা বলছেন ওয়াজা ইহো রামনাই হে লুত আলাইসালামের সম্প্রদায়ের লম্পটেরা বদচরিত্র লোকেরা এরা হুড়মুড় করে তার বাড়িতে এসে পড়লো কানুয় আর এর পূর্বের সম্প্রদায়ের লোকেরা হাউলাই আতাহুল এগুলি আমার মেয়েরা রয়েছে এরা তোমাদের জন্য অতি পবিত্র আল্লাহ পাক তোমাদের জন্য হালাল করেছেন তোমরা যদি বিবাহ করে নাও হতে পারে যে লুত আলি সালামের। একাধিক মেয়ে ছিল যাদেরকে ইঙ্গিত করে তিনি বলেছেন কথা যে আমার মেয়েরা রয়েছে অবিবাহিতা এগুলিকে বিয়ে করে নাও অথবা নবীর জাতির যে মেয়েরা তারা নবীর মেয়ে এই দিক থেকে তিনি বলেছেন যে আমার বংশে তোমাদের বংশে যে যেসব মেয়েরা রয়েছে তোমাদের স্ত্রীরা রয়েছে অথবা তোমরা বিবাহ করনি তোমাদের মাঝে বংশের যে মেয়েরা রয়েছে এসব মেয়েরা অত্যন্ত পবিত্র আল্লাহ পাক তোমাদের জন্য হালাল করেছেন সুতরাং তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করো আল্লাহ পাক সেখানে তোমাদের যৌন খুদা নিবৃত করার আদেশ করেছেন ফত্তাক্লা সুতরাং তোমার আল্লাহকে ভয় করো অল্লা তুক জুফি দাইফি আমার অতিথি সম্পর্কে আমাকে অপদস্ত করিও না আলাই শামিন কুমরা জরুর রশিদ কি তোমাদের মধ্যে একটি ভালো মানুষ নেই যখন মোটেই তারা শুনতে রাজি হলো না তখন তিনি এই বলে সম্বোধন করি আলাই শামিন কুমরা জরুর রশিদ তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই কালু তখন তারা বলেছিলাম হাক হে লু তুমি ভালো করেই জানো যে তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো অধিকার নেই অর্থাৎ আমাদের কোনো আগ্রহ নেই মেয়েদের ওপর আমাদের কোনো আগ্রহ নেই আর এই রকমই যারা এই সমকামিতায় লিপ্ত হয় তাদের চরিত্রকে আল্লাহ আল্লাপাকে এত নিচে নামিয়ে দেন যে এদের মহিলাদের দিকে কোনো আগ্রহ থাকে না বরং পুরুষ দেখলেই এদের সেই সয়তানি বসবাসা শুরু হয়ে যায় যার ফলে এই পাপ থেকে আর ফিরে আসার সুযোগ পায় না আল্লাহ ফাকর্বুল্লা আলমিন আমাদেরকে যেন এই সব পাপ থেকে মুক্ত রাখেন সমস্ত গুণাহিক আল্লাহ ফাকি চে থাকার যেন তৌফিক দান করেন ওয়াইনাকালাউ মানুরিদ আর আমরা যা ইচ্ছা করছি তা তুমি অবশ্যই জানছো কালা লাউ আন্না বেকম কৌয়াতন আউ এলা রুকিন তখন লুত আলিয়া বলেছিলেন লাউ আন্না বেকম কৌয়া যদি আমার ক্ষমতা আজকে থাকত আউ আউই এলা রুকিন শীদ অথবা আমি মজবুত আশ্রয় যদি আশ্রয় নিতে পারতাম মজবুত আশ্রয় নিতে পারতাম উদ্দেশ্য তার ছিল যে আমার যদি বংশ বড়ো হইতো গোত্র বড় হইত আর সেই শতলোকেরা যদি আমার সাঁত দিত লুত আলহিস্লামের বংশের লোক সংখ্যা অতি অল্প ছিল সেখানে লুত আলহ সালাম যে সদ্দুমবাসীদের জন্য প্রেরিত হয়েছিলেন আর সেসব লম্পট লোকদের সংখ্যাই বেশি ছিল তাই এ কথা তিনি বলেছেন আল্লাহ দেখো পক্ষ থেকে দূত হিসাবে প্রেরিত হয়েছি লাইয়া সেই কখনো তোমার ঘরে এরা পৌঁছিতে পারবে না আমাদের দিকে হাত বাড়াতেই পারবে না তুমি তোমার পরিবারকে নিয়ে রাতের একটি অংশে এখান থেকে বেরিয়ে পড়ো ওয়ালাই আলতাফেত মিনকুম আহাদুন ইল্লামরা আতক আর তোমাদের মধ্য থেকে কেউ যেন ফিরে না দেখে পিছন দিকে ইমরা আতাক তবে তোমার স্ত্রী এ ই মসিব হামা আসাবাহম একে সেই বিপদ অবশ্যই পৌঁছিবে যেই বিপদ এই জাতিকে পৌঁছিবে কারণ দৌতামের স্ত্রী তার প্রতি ইমান নিয়ে আসেনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেনি পরকারের প্রতি ইমান নিয়ে আসেনি আর এই জাতির সাহায্য সহযোগিতা করতনা তাদের প্রতিশ্রুতির সময় হচ্ছে ভোরবেলা ভোরবেলা তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে আলে সসুব হবে নিকটবর্তী নয় সকাল কি নিকটবর্তী নয় ফেলামাজা আমরো না যখন আমার আজাবের আদেশ চলি আসল আল্লাহ পাক বলছেন যে আল্লাহ আলী আহা সাফেলাহা তখন এই জনপদকে উপর নিচ করে উল্টে দিলাম এর ওপর নিচে করে দিলাম নিচের ভাগ্যে ওপরে করিয়ে দিলাম এইভাবে আল্লাহ পাক উল্টে পাল্টে ধ্বংস করে দিয়েছিলেন এসাদ্দুম গ্রামকে ও আমারনা আলিম হেজারত মিন সিজিলি মন্দুদ এবং তাদের ওপর আমি স্তরে স্তরে পাকানো মাটির প্রস্তর বর্ষণ করেছিলাম মাটির পাথর আল্লাহ পাক রব্বুল আলমিন বর্ষণ করেছে তাদের ওপর এবং তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ওয়াম তারা আলিম হেজারত মিন সিজিলি মন্দুদ মোসাওয়ামাতেন আইন দরবে তোমার রবের পক্ষ থেকে সেগুলিতে চিহ্নিত করা ছিল এক একজনের নাম লিখা ছিল যে কোনটি দিয়ে কাকে ধ্বংস করা হবে অমাহিয়া মিনাঈদ আর যে কোনো যুগের আর যে কোনো দেশের যে কোনো ক্ষেত্রের জালেমরা হবে তাদের থেকে আল্লাহ এই রকম আজাব দূরে নয় মহান আল্লাহ এর সাদ করছেন আর মাদিয়ানবাসীদের কাছে সোয়াইব আলী ইসালামকে তাদের ভাই সোয়েব আলি সালামকে আমি প্রেরণ করেছিলাম তিনি বলেছিলেন হে আমার সম্প্রদায় ও বদুল্লাহ মা আলকুমাহ গাই আল্লাহ পাকে দেবন্দী করো তাঁর ছাড়া কোনো সত্য মাবুদ নেই ওালাতান কুসুল মিখিয়াল আল মিজান মাপে এবং দাঁড়িপাল্লার ওজনে তোমরা ঘাটতি করবে না ইন্নি আরাকুমবে খাই আমি তোমাদেরকে ভালো অবস্থায় দেখছি খুব সুখে আছো ওয়া ইন্ আলিক আজ অমি মাহিত আমি এমন একদিনের দিনের আজাবকে ভয় করেছি যেই দিনের আজাব চতুর্দিক থেকে তোমাদেরকে ঘিরে ফেলবে পয়া কমেহে আমার সম্প্রদায় অফুল মেখিয়াল আলমিজান বিল কিস তোমরা মাপ এবং দাঁড়ি পাল্লার ওজন ন্যসঙ্গতভাবে পূর্ণ মাত্রায় দাও পালাতা খাসন্যাস আশিয়াহম আর মানুষকে দিতে কমতি করবে না মানুষকে মেপে দিতে তোমরা কমতি করবে না পালাতা সফিল আরজে মুফসে দিন আর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করে ঘুরে বেড়াবে না আল্লাহ পাক যা কিছু তোমাদের কি ব্যবসা থেকে লাভ দিচ্ছেন হালাল উপায় এটি তোমাদের জন্য কল্যাণকর দাড়ি মেরে কেন তোমরা হারাম খাবে ইনকুন্তুম মমিন যদি তোমরা মমিন হয়ে থাকো আমা আনা আলি কুমবে আর আমি তোমাদের উপর পর্যবেক্ষক নয়ালুবাতামের জাতির লোকেরা বলেছিলাম তোমার নামাজ কি তোমাকে আদেশ করছে যে এ কথা আমাদেরকে বলবে যে আমাদের পূর্বপুরুষ যে উপাসনা করত যে সবের এবাদতবন্দি করত এসব দেবদেবীকে আমরা ছেড়ে দেব এসব পুতুল প্রতিমা আমরা ছেড়ে দেব। আউ আনাফ আলাফি শাহ অথবা আমাদের ধনসম্পদের ব্যাপারে আমাদের যা ইচ্ছা হবে তাই করবো যেমনভাবে আমরা নেব দেব মেপে অথবা ওজন করে এতে কি তোমার নামাজ তোমাকে এগুলি আদেশ করছে এই এইরকমই যারা আল্লাহ শত্রু আল্লাহর দিনের শত্রু আল্লাহর নেক বান্দা মমিনদের শত্রু তারা এই ধরনের কথা বলে থাকে ইন্নাকাল্লা আন্তহ হালিম রশিদ নিশ্চয় তুমি তো অত্যন্ত সবুরদার এবং ভালো মানুষ বড়ই ভালো মানুষ তুমি এবং বড়ই সবুরদার তুমি সবুর করে থাকো কিন্তু আমরা আমাদের ব্যবসা বাণিজ্য আমাদেরকে বাড়াতে হবে সুতরাং আমরা এগুলি কাজ করব। করবো কালয়া কমা আল্লাহ রব্বী ওয়ারাজা কানি মিন হরিস কান আল আল্লা আল্লাহ করছেন যে সোয়াইব আলাই সাল্লাম বললেন যে আমার সম্প্রদায় আচ্ছা বলতো আমি যদি আমার প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের ওপর প্রতিষ্ঠিত থাকি ওরাজা কানি মিন হরিসান হাসানা এবং তার পক্ষ থেকে তিনি যদি আমাকে উত্তম রেজিক দান করে থাকেন অমা ওরিদ আন ওঃা লেফা কুম এলা আনহ আন হু আর আমি চাই না যে তোমাদের বিরোধিতা করব আর করে যেসব কাজ থেকে তোমাদেরকে বাধা দান করি সেসব কাজগুলো অন্যায় কাজগুলো আমি করব। এটা আমার চরিত্র নয় বরং যেসব কাজে তোমাদেরকে বাধা দিই সেসব কাজ থেকে আমিও বিরুদ্ধ থাকি ইন ওরিদো ইল্লাল ইসলাহ আমার উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা সংস্কার করা ধ্য আমার তৌফিক এবং আমার তৌফিক তো আল্লাহ পক্ষ থেকে আল্লাহ যদি ভরসা রাখি আস্থা রাখি ও এলে অনিব এবং তার দিকে আমি মুখ করি এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তফসিরের দিকে ফিরে আসছে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 शुक्रवार नुन सम्प्रचार सकाल साढ़े सतट कमेर जाते बला तक द्वारा জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হলো হাদিস উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে অসৎ কাজের বিষে কাজের বিশেষ যেভাবে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে কাজ ও বিশ্বময় তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আয়াত নম্বর উনানব্বই সাদ করছেন যে সম্প্রদায়ের সাথে যেসব কথাবার্তা হয়েছিল সব কথা বর্ণনা করছেন এবং শোয়েব আলী ইসলামের জাতিকে আল্লাহ পাক যে ধ্বংস করলেন তাদের পাপের কারণে তাদের শিরকুফুরির কারণে সব কথা আল্লাহ পাক রব্বুল আল বর্ণনা করেছেন ওয়াইমে সোয়েব আলী সাল্লাম বলে হে আমার সম্প্রদায়ের লাইজ রে মন্নাকুম শেখা কি আমার শত্রুতা তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করেসলামা আসা বা আও নুহিনা সোয়ালে যে তোমাদের উপর ওই সব বিপদ আপদ না চলে আসে যে সব বিপদ আপদ এসেছিল নু আলি সাল্লামের সম্প্রদায়ের উপর হুদ আলি সাল্লামের সম্প্রদায়ের উপর এই রকমের সোয়ালী আলি সাল্লামের সম্প্রদায়ের উপর অমা কৌম লু তিম মিনকুম বে আর লুত আলহামের সম্প্রদায়ের ঘটনা তো তোমাদের থেকে বেশি দূরে না স্থানের দিক থেকেও কাছে আর সময় কালের দিক থেকেও কাছে আর তোমরা তোমাদের প্রতিপালকের কাছে মার্জনা কামনা করো আল্লাহ তোমাদের মাফ করবেন সুম্মা তুবু এলেই হে এবং তার দিকে তোমরা প্রত্যাবর্তন করে তবা করে ফিরে আসো ইন্না রব্বি নিশ্চয় আমার প্রতিপালক অত্যন্ত দয়াবান এবং ভালবাসা পোষণকারী আল্লাহাকের নাম একটি হচ্ছে রাহিম আর আর নাম হচ্ছে ওদুদ আল্লাহাকালে থাকেন বড়োই ভালোবেসে থাকেন তাঁর বন্ধু আল্লাহাক বলছেন যে সোয়াইব আলি জাতিরা তখন সোয়াইব আলি সালামকে জবাবে বলল হে সোয়াইব মান আফ কাহ কিরা মিম্মা তুমি যেসব কথা বলো সেসবের অধিকাংশে বুঝি না তোমার কথা কিছু বুঝি না রকম বিরক্তি বোধ করে অনেক বেদিন লোকেরা ভালো মানুষের ওপর যারা অভাবী গরিব মানুষ অথবা ওই রকমের প্রভাবশালী নয় কিন্তু ভালো কথা বলছে তাদের সম্পর্কে এইরকম কথা বলে থাকে এটি হচ্ছে কাফেরদের চরিত্র যে আল্লাহর নেক বান্ধবদের সাথে এই রকমের আচরণ করে থাকে মান আফ সেরা মিম্মা তাকুল তুমি যা বলছো তার অধিকাংশ কথাই বুঝিয়ে নেছো বুঝি না ওয়াইফিনা এবং আমরা তোমাকে আমাদের মাঝে অত্যন্ত দুর্বল মনে করি তোমার না বংশ বলি আছে না তোমার আত্মীয় স্বজন রয়েছে না তোমার কাছে ধনজন রয়েছে তুমি তো আমাদের মাঝে দুর্বল মানুষ আর এই বড় বড় কথা কেন ওলা ওলাতুকাল রাজাম নাক। তোমার যদি বংশের লোকেরা না থাকতো তাহলে তোমাকে পাথর মেরে সংসার করে দিতাম অমা আন্ত আলাই নাবি আজিজ এবং তুমি আমাদের কাছে কোনো ক্ষমতাই রাখনা। চাইতে তোমাদের উপর আমার বংশধরি বেশি প্রবল শক্তিশালী যে আমার বংশ আছে সেজন্য আমাকে ভয় করো আর আমার বংশকে ভয় করো আর আমাকে সংসার করবে না পাথর দিয়ে আর আমার বংশ না থাকলে আমাকে সংসার করে দিতে আল্লাহ চাইতে বেশি প্রবল মনে করছে আমার বংশকে আল্লাহকে ভয় করো না এবং আল্লাপাকে তোমাদের পিছনে একেবারে ফেলে রেখে দিয়েছ কোনো কারণেছ ইন্ন রব্বী মাতা মোলনা মোহিত নিশ্চয় আমার প্রতিপালক যা কিছু তোমরা করো সব কিছু সম্পর্কে সম্মুখ অবগত রয়েছেন জানতে পারবে মজাবর ইউজিহ যার উপর আজাব এসে আপতিত হবে তাকে অবশ্যই লাঞ্ছিত অপদস্ত করে ছেড়ে দেবে অমান হা কাজেব আর যেই ব্যক্তি মিথ্যুক তাকে লাঞ্ছিত অপদস্ত করে ছেড়ে দেবে আর তোমরা প্রতীক্ষাই থাকো রাকিব আমিও অপেক্ষায় থাকলাম আল্লাহাকাল তারপর যখন আমার আদেশ চলে আসলো আল্লাহাক বলছেন আমার যখন আজাব শাস্তির আদেশ চলে আসলো সুয়াইব আলাইসাল্লাম সম্প্রদায় মাদিয়ানবাসীকে ধ্বংস করে দেবো না যাই না সোয়াইবান তখন সোয়াইব আলাইসালামকে আমি মুক্তি দিয়ে দিলাম নিয়েছেন তাদেরকে আমি আর লিপ্ত হয়েছিল তাদেরকে প্রচণ্ড শব্দ আঘাত হানলো ফাঁস বাহুফি দিয়া আরিম জাসেমিন তারা তাদের নিজ নিজ বাড়িতে নত হয়ে পড়ে থাকলো আল্লাগ নফিহা মনে হচ্ছিল যে তারা এখানে ছিলই না এই জাতি কখনো এখানে বসবাস করেনি এইভাবে পাক সমুলে বিনাশ করে দিয়েছেন আলা বৌদ আল্লাদান কামা বায় সামুদ জেনে রাখো যে সর্বনাশ হোক আল্লাহ রহমত থেকে দূর হয়ে যাক এ মাদিয়ানবাসীরা যেমন সামুদ সম্প্রদায় আল্লাহর রহমত থেকে দূর হয়েছে আল্লাহ পাক রবুল্লা আলম এরশাদ করেছেন তারপরে মুসা আলি সালামের ঘটনা সম্পর্কে ওলা কাত আর মুসা বে আয়াতিনুলতানি মোবিন আর নিঃসন্দেহে আমি উসা আলী সাল্লামকে আমার আয়াত সমূহ এবং সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে নিদর্শন নিয়ে প্রেরণ করেছিলাম এরা ফিরাউনে ফেরাউনের কাছে ওমালাহি এবং তার নেত্রী নেতৃবৃন্দর কাছে ফত্তা বউ আমরা ফেরাউন কিন্তু এরা ফেরাউনের আদেশের অনুসরণ করেছিল অমা আমরও ফেরাউন আেরাশীত অথচ ফিরাউনের কাজকর্ম ভালো ছিল না ফেরাউনের আচার আচরণ ফেরাউনের কথাবার্তা ভালো ছিল না অহংকারী ছিল একদম কমা হইয়া মাল কৈয়া মা ফাউরাদাহার ওসলুল মৌরুদ আল্লাহ বলছেন যে এই ফেরাউন তার সম্প্রদায়ের আগে আগে থাকবে ক্যামতের দিনে ফাউরাদাহার এবং তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করেছে এই ফেরাউনই তার জাতিকে জাহান্নামের দিকে নিয়ে গেছে এবং জাহান নামে নিয়ে যাবে অব্বিসআর উইদুল মৌরুদ আর এই অবতরণ স্থল যাতে তার অবতীর্ণ হবে যাতে তারা উপনীত হবে এটা কতই না নোংরা জাহান্নাম আল্লাহ পাব বলছেন ওয়াউমাল কেয়ামত বেসর রিফদুল মারফুদ আর এ ফেরাউন আর ফেরাউনের অনুসারীদের ফেরাউনের ভক্তদের ওপর আল্লাহ পাক রব্বুল্লের পক্ষ থেকে লানত পিছনে ছুটছে এই পৃথিবীতেও ফিহাজহী ওয়াউমাল কেয়ামা এবং ক্যামতের দিবসেও বেসর রিফদুল মারফুদ এবং আল্লাহ পাক বলছেন এ পুরস্কার কতই না নিকৃষ্ট হবে যা তাদেরকে দেওয়া হবে যা আলেকা মিন আম্বা ইল কোরা নাকুসুহ আলেকা মিনহাকা ইমু হাসিদ আল্লাপাব বলছেন এগুলি হচ্ছে বিভিন্ন জনপদের সংবাদ নাকুসুহ আলেকা হে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যা তোমার সামনে আমি বর্ণনা করেছি। মিনহাকা ইমু হাসিদ যার মধ্যে কিছু দাঁড়িয়ে রয়েছে আর কিছু কর্তৃত ফসলের দশা দশাপ্রাপ্ত হয়েছে কিছু গ্রাম বস্তিত দাঁড়িয়ে রয়েছে এখনও সেখানে মানুষ বসবাস করে আর কিছু এমন হয়ে যেমন ফসল কেটে ফেলে রাখা হয় আর সেই ফসলের কোনো অস্তিত্ব থাকে না দাঁড়িয়ে থাকে না ওই রকমই সে সব বাড়ি ঘর জনবস্তি সব ধ্বংস হয়ে গেছে অমা জালাম নাহম আমি তাদের ওপরে জুলম করিনি ওয়ালাক জালাম আনফুসাহম বরং তারা নিজেদের জুলম অত্যাচার করেছে সিরকু ফুরি করে পাপে লিপ্ত হয়ে ফমা আগনাতক অমা জা দহম গ আর তাদের যে উপাস্যরা ছিল তাদের যে বাতিল মাবতগুলি ছিল সেগুলি তাদের কোনো কাজে আসেনি যখন তাদেরকে আল্লাহ পকড়াও করেছিলেন আল্লা মিন্দন ইল্লাহ যাদেরকে আহ্বান করতো আল্লাহকে বাদ দিয়ে মিনশাইন কোনো ক্ষেত্রে কোনো কাজে আসেনি লাম্মা যা আমর রবেক যখন হে নবী মহম্মদ সাল্লা সালাম তোমার রবের আজাবের আদেশ চলে এসেছিল অমাজা আদহ হুমগাই তৎবি আর তাদের ধ্বংস বৃদ্ধি করা ছাড়া আর কিছুই তারা করেনি ওkazalik akhzu rabbike iza akhzal qura wa hiya zalima in akhzahu alimun shadid allah rab bolchen je ei bhabe tomar protipalok pokrao kore thakin iza akhzal qura jokhon kono jonopoder odhibashiderke tini dhore thaken tar azabi wa hiya zalima arshe jonopoder odhibashi razul motta chare lipto hoye jay in akhzahu alimun shadid nishchay tar pokrao আল্লাহ ইন্নাফিজা আলিকাল্লা আয়া নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন লেমান খাফা আজাব আল আখেরা ওইসব লোকদের জন্য তারাই উপকৃত হবে যারা পরকালের আজাবকে ভয় করবে আর যারা শুধু দুনিয়া এই দুনিয়া পর্যন্ত তাদের দৃষ্টি সীমাবদ্ধ তার পরে তারা কিছু দেখে না আর আশাও রাখে না তাদের কোনো সংশোধন হবে না এবং তাদের জন্য এতে কোনো নিদর্শন নেই আর এই দিয়ে তাদের কোনো রকমের জীবনের সংস্কারও হবে না আল্লাহাক বলেছেন যা লেখা ইয়মন মজমু উল্লাহ এমন এক দিবস হবে যেই দিন মানব জাতিকে একত্রিত করা হবে ওয়া যা লেখা ইয়মন আর এই দিন এমন দিন হবে যেই দিন সকলে সেখানে উপস্থিত হবে আল্লাপাক রব্বুল আলমীর দরবারে এবং সবাইকে সেখানে আল্লাহ পাকের দরবারে জবাবদেহি করতে হবে মহান আল্লাহ ইরশাদ করেছেন ওমানুয়া খে রুহু ই আলী আজ মাদুদ আর আমি এদেরকে এক নির্দিষ্ট সময়ের জন্য বিলম্বিত করি মাত্র তাদেরকে যে আমি ছেড়ে রেখেছি তার মানে এই নয় যে আমি তাদের সম্পর্কে জানি না অথবা তাদেরকে আমি চিরকালের জন্য ছেড়ে দিয়েছি বরং একটি নির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে বিলম্বিত করেছি নাফসুন সেই দিনকে স্মরণ করো পরকালকে কিয়ামত্রী দিবসকে যেই দিন আগমন করবে লা তাকাল্লাম ইল্লা বে ইজনেহ আল্লাহর হুকুম ছাড়া কেউ সেখানে মুখ খুলতে পারবে না কথা বলতে পারবে না সেখানে মানবজাতি দুই ভাগে বিভক্ত হবে তাদের এক দল হবে হতভাগা বদন আরেক দল হবে আল্লাহ ফা শাকু পক্ষান্তরে যারা হতভাগা হবে নার তারা জাহান নামে নিক্ষিপ্ত হবে জাহান নামে অবস্থান করবে লাহম ফিহা জাফির ওয়া শাহিক তাতে তাদের হাহুতাস এবং আর্ত থাকবে তারা থাকে বাক পদ্ধতি আরবি ভাষার এটি হচ্ছে বাঘধারা বা বাক পদ্ধতি যে আসমান জমিন যতদিন থাকবে অথচ সেই সময় যখন জাহান্নামে জাহান্নামে নিক্ষিপ্ত হবে তখন এই আসমান জমিন কিছু থাকবে না আল্লাহ ফাক রব্বুল আলমিন এন এর বলার উদ্দেশ্য হচ্ছে যে চিরকাল সেই জাহান্নামে থাকবে কোনোদিন জাহান্নাম থেকে বেরিয়ে আসবে না যেমন মহান আল্লাহ অন্য জায়গায় সাদ করেছেন অমাহম্বি খারে জিন্নার সেই জাহান্নাম থেকে কখনো তারা বেরিয়ে আসতে পারবে না ইল্লা মা তবে তোমার প্রতিপালক যদি চান কোনো কিছু আল্লাহ পাখের চাওয়ার বিরুদ্ধে কোনো কিছু হইতে পারে না তাই আল্লা পাখের চাওয়ার কথা এখানে উল্লেখ করা হয়েছে এর মানে এই নয় যে জাহান্নাম থেকে কোনোদিন কোনো কাফের মুশরেক যারা বড়ো শিল বড়ো কুফুরি করে মারা গেছে তারা বেরিয়ে আসবে ইন্না রব্বা কা ফায় আল্লিমা ইউরিদি নিশ্চয়ই তোমার প্রতিপালক যাই ইচ্ছা করেন তাই করে থাকেনবান হয়েছে তারা জাননাতে বসবাস করবে আর যতদিন আসমান জমিন রয়েছে এটিও হচ্ছে আরবির বাগধারা ইল্লা মাশাআ আরব্বক তবে তোমার রব যদি চান আত গাই রাজুজ এমন এই দান হবে যা অব্যাহত পুরস্কার চিরকাল এ পুরস্কার বহাল থাকবে আল্লাহ ফর্বালমিন জনামকে জন্তুলফির দোস দান করেন জাহান্ন রাজাব থেক রক্ষা করেন রবানা আত নাফিদিনিয়া হাসানা ওফিল আখরত হাসানা ওকীন আজা ব্নার সুবাহ রবকরজাম ও সালামালমুর সলিন্দ রবিলমিন সম্মানিত মুসল্লি আপনি আপনার ব্যাপারে এত উদাসীন আপনি কি রাসুল সাল আলাই দেখানো পদ্ধতিতে সালাতেন আপনার সালাত রসুল সাল সাল্লামের পদ্ধতিতে হচ্ছে কিনা তা কখনো যাচাই করেছেন আমাদের কঠিন দিনে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাদালাদ শুদ্ধ না হলে আপনার জীবনের যাবতীয় আমুল বাতিল হবে আপনি কি বিশুদ্ধভাবে সালাদ আদায়ী করতে চান দেখুন আমার নিয়মিত প্রোগ্রাম आलोक सलाद आदाय करबो जान देख रसुल्लामेर सलाद आज सन्दार पांच टाइम सम्प्रचार रोटाएंगे बीस टीवी बांगल सम्मान रक्षा दूर गतावी अपना पीट टीला इसलम नारी के दिए कत उच्च स्थान मान और सम्मान ताते देखल नारिकार देख